বন্দ গুরুপদ নন্দ ভক্ত বিন্দমনি শ্রীচৈতন্য প্রভু বন্দে নিতোদি শ্রীনন্দন মন্দির চরণোদ গোপীজন সুত বনশা কৃ পা ব্যবচ পতিত পাবুনেভ্য বৈষ্ণবেমো নম মূকি বচা ল পঙ্গু লঙ্ঘরকিপা তন্দে পরমাধব বৃন্দ তুলসীদেবী পিয়া কেশবশ কৃষ্ণভক্তিপদে দেবী সবত নমো নম নারায়ণ নমস্কৃতরম দেী সরস্বতি তো জি সৃষ্ণ কথোপদেশ গৌরী পৃষ্ঠ প্রকাশনে সদানুর গুর্ভক্তি ভোক্তি প্রমদগোদ্্য ধৈ সদিভমষ্ট দোহম তীর্থ শিব বিহতদি বন্দে মহাপুষতে চর ত্যাক্তুস্তজ্জ সুশিজ্ঞ লক্ষ্মি ধর্মীষ্ট্র্যম মায় মৃগোদ্যপসি বধা বধ বন্দে মহাপুষতে চরপাল্লবনকচন্দমি ঝায়ে বিসুত কিমি গোবধু সদর্শি পূর্ণাগরসাগর সারমি সারাধিকা কৃপর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দ শ্রীআদ্বৈত গদাধর শিব সি শ্রী গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিদান্বৈত গদাধর শিব সিগৌরভক্তবিন্দ হরে কৃষ্ণ হরে कृष्ण कृष्ण कृष्ण হরে হরে রাম হরে রাম রাম হরে হরে আজানু লবিত ভুজৌ কনকি পিতর কমলা বরজ ভর যুগ ধর্ম পালো বন্দে জগৎ প্রিয় করু করুণা বুধারু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হ বন্দে তব চন্দমদেত কুমি পাক নতনেত রম্য রাখত নন্দনে নাভি ভাবে ভাবে হৃদয় ভবনে ভাবেয় ভব তব চর্বন্দ্ব মন্দ হেতু কুমি পাক নক রম্য রিদু তনুতা নন্দনে ভাবে ভাবে হৃদয় ভবনে ভাবি ভবন্ধম শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী বহুপা জানিয়েছেন যে আমার গুরুপাদ পদ্ম এই জগতের কোনো বিষয় বার্তার পরামর্শদাতা তিনি ছিলেন না এই জগতের কোন বিষয় বার্তার তিনি কোনো পরামর্শদাতা ছিলেন না তিনি পরহংস্রেষ্ঠ ছিলেন তথাপি এই জগতের যা কিছু সমস্যা এই জগতের যে কোনো সমস্যা যা কিছু সমস্যা সেই সমস্যা তিনি তিনি একমাত্র অভ্রান্ত মীমাংসক ছিলেন এই জগতের যে কোনো সমস্যা তিনি একমাত্র অভ্রান্ত মীমাংসক ছিলেন অথচ তিনি এই কোন কোনো জড়জগতের জন্য পরামর্শদাতা ছিলেন জড় জগতের বিষয়ের কোনো তিনি পরামর্শদাতা ছিলেন না এই সকল কথার অনুভব করা অত্যন্ত দুরূহ যারা সেইসব মহাজনদের করুণা গ্রহণ করেননি পারেননি কৃপা তাদের পক্ষে এইসব কথার মানেও উপলব্ধি হয় না পরমাংশ শ্রেষ্ঠ ছিল সুখদেব গোস্বামীজির কথা বলতে গিয়েও তিনি এ জগতের কোনো বিষয় বার্তার পরামর্শদাতা ছিলেন না তিনি পরমাংশ্রেষ্ঠ পরমাংশ চুলকি রহমানে কে কীভাবে তিনি পরীক্ষিত মহারাজকে তার জীবনের অপূর্ব সমাধান দেখিয়ে দিলেন মৃত্যু আসন্ন একেই বলে যে মহাজনগণের করুণা এবং সেটা পরীক্ষিত মহারাজ কিভাবে পেয়েছিলেন সেসব কথা আমরা আলোচনা শুরু করেছি চলছে শ্রীমাদ ভাগবতী মহাপ্রাণের প্রথম স্কন্ধ প্রায় শেষের দিকে কালকে বলা হয়েছিল সুতদেব গোস্বামী বলছেন যে বিপ্লুষ্ট নদরে মৃত অনুগ্রহাদ ভগবত কৃষ্ণস্বৃষ্ণ নামক যে সাক্ষাৎ পারাতেশ্বর সেই ভগবানের কিরকম আশ্চর্য করু না যিনি এই পরীক্ষিত কথা বলা হচ্ছে রাজন মাতুর উদরে মায়ের উদরে থেকে দোনাচার্য ছেলে করেছিলেন তথাপি তিনি অস্ত করেছিলেননি কারণ ভগবান তাকে রক্ষা করেছিলেন পরে এবার অনেক কথা তারপর তিনি বলছেন এই মা এই যে পরীক্ষিত মহারাজ্যি বৈয়াশাকের জহু শিষ্য গঙ্গা স্বয়ং কলেবরম স্বয়ং কলেবরম নিজের যে শরীর এটা গঙ্গাতে তিনি ত্যাগ করেছিলেন গঙ্গাতে গঙ্গাত্রে বইয়ের শেষে শিষ্য এই বই মাথা ছিল সুখদেব গোস্বামীজির এই যে শিষ্য তিনি গঙ্গাতের এই নিজের কলেবধ ত্যাগ করেছিলেন আর তার কথা যদি আমি এখন উত্থাপন করি प्रचुर भगव भगवान कथा उत्थित कल्पनांदर समस्त कथा कथा अनर्गल न उत्तम श्लोक वार्तान जुसताम तत्काम सत्स्रमाले स्मरता तत्पम নৌ উত্তম শ্লোকবার তা নাম জুসাম তৎ কথামৃতম এই যে উত্তম শ্লোক ভগবান তাতে ভগবানের কথা চরিতামৃত পান করেন তিনি পান করতে করতে বিগত চিন্তা হয়ে জগৎকে ভুলে গিয়ে আনন্দের সঙ্গে তিনি সাত সং্রম অন্তঃকালে অপি ভয় ছিল তক্ষক মারতে পারে কিন্তু দেখা গেল ভগবানের চরিত অমৃত কথা অমৃতপান করতে করতে অবিরত তার চরণ কবল স্মরণ করেন এর মৃত্যুকালেও তার বুদ্ধি কিন্তু হয়নি। বুদ্ধি তার ভ্রষ্ট হয়নি ভগবানের চরণের সংলগ্ন ছিল এতাবৎ এইটাকেই বলে অন্তিমে নারায়ণ স্মৃতি যত তোমার বাহাদুরি ভজনের আমার বাহাদুরি সবার সমস্ত কায়দা সব শেষ সময় দেখা যাবে যে সময় তো শরীর ছাড়বে আনন্দের সঙ্গে কোনো ভয়ে তোমাকে পীড়া দেবে না যারা মহাভাগবত বৈষ্ণব তাদের দেহকেও দেখার মতো অদ্ভুত মহাপুরুষগণের দেহ দেখবার কোন ভয় চিন্তা কাতর নেই আনন্দের সঙ্গে হরি কথা চিন্তা করতো কেউ হরি স্মৃতি ভগবানের বৃন্দাবনে চিন্তা করছে নিত্য জগতের আবা আবার যারা সাধন সিদ্ধ তারা ভগবানের যারা ভজন করেন তাদের কোনোভাবে কোন রকম ভীতির সম্ভাবনা থাকে আর যদি ভীতির সম্ভাবনা থাকে তাহলে নিশ্চয় ভজন হয়নি দ্বিতীয় অভিনেবেশ স্বাদ ঈশাদ অপেত বিপর্যয় অস্মৃতি আর তাই জন্যই তো উপদেশ করেছিল তনমায়ায়া ইয়া অত আভজেতম गुरुदेवता मेरे फिलेंक नारंग कल के सब कथा बोला पाये पड़े गे भीत कलि तरें और उचु ऋषिगण बोल सुव गोस्मी के आहा, आपनी अपनी दीर्घ जीवी अपनी कथा दीर्घ दिन सुने समा सौम्य शाश्यद शाश्यती विशदाम जस हर आस्तम संसशी कृष्णस्व मर्तान अमृतम हीना আপনি যেগুলো আজকে আপনার শ্রী মুখারাবিন্দ থেকে হরি কথা তো ও ধরনের জিনিস নয় সেই জন্য ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বলেছেন যে হরিজনেরা ছাড়া হরিজনেরা ছাড়া বৈকুণ্ঠ জগতের বার্তা হই বলিতে পারে না বৈকুণ্ঠ জগতের যিনি বৈকুণ্ঠ বার্তা বলতে পারবেন উদিত হবে তার রসনায় ইত্যাদি শ্লোক আলোচনা করেছিল জগৎজীব যদি পায় সেও তাদের করুণাতে পেয়ে যাবে আর তারা যদি ভগবত ধামের সঙ্গে গুরু বৈশবের সঙ্গে সর্বদাই অনুক্ষণ অনুক্ষণ আনুগত্যে আনুগত্য সম্বন্ধে যুক্ত থাকেন তাহলে তাদের মধ্যে অপ্রাক জগতে সেই সব অমৃতময় বার্তা তাদের কণ্ঠেতে নৃত্য করবে কণ্ঠেতে জিউ ভাই করবে সবসময় এটি হচ্ছে সিদ্ধান্ত এখন ঋষিগণ বলছেন যে এই ভগবানের কথা কে পান করবে না বলতো एम क्यों आशंस्क शुरू करब बिना पशुनाथ पशुघाधि छा भगवानमय कथा एक हमूर्व कथाए जादु आई कथा श्रवन करते करते ही तो सब हृदय झवानी सहित सतम समस्त ये कथा सेवा करते करते ही तो सब হৃদয় যা কিছু আছে সব দূরীভূত হয়ে বিম আনন্দ প্রকাশ কো নাম তৃপ রহত্তময় পারণ কাম ত্রিপেদ রসবিদম কথা মহত্তমিক পারায় গুণান গুণস যোগমু পো তো ভাবজো ভগব প্রধানো মহতমরা হরেদারম চোদ্ধ আর বলছেন সবই মহাভাগবত পরীক্ষিদ যে নাগ আক্ষম অদব্র বুদ্ধিহীন ভেজে খগেন্দ্র ধ্বজপাদ মূলম বলছেন যে মহাত্মাগণের একমাত্র আশ্রয় স্বরূপ ভগবান ভগবান ছাড়া মহাত্মাগণ যারা মহাপুরুষ যারা পরমাংস বৈষ্ণবগণ তারা কাউকে আর কি আশ্রয় করে তার ভগবানের কথা শোবন করতে কোন রসগ্র পুরুষীয় আশা মিটেন কোনো কোন মহাপুরুষের পরমাংস আশা মেটে না যত শোবন করবে যত শোবন করবে তত মনে হবে আরো শোবন করি যচ্ছিন্নতাম साधु साधु पदे पदेन्नतम रसज्ञान साधु साधु पदे पदे जत शोब करब तृष्णार अंत ने महाप्रभु ये सब कथा जान पुरुषोत्तम धामे मर मन सन्नीपाती मती দুদৈব বদ্ধ না দেয় এক বিন্দু যা কৃষ্ণরস পায় সব চেটে ফুটে খেতে ইচ্ছে করে একটা বিন্দু দেয় না আমার আমার কপালি খারাপ দুধ বন্ধু দুধৈব আহ আমার যে আমি একটা বিন্দু পাচ্ছি না মর্ম সন্নিপাতি সন্নিপাতি হলে যেমন তৃষ্ণাপাত খালি আ সব পিতে করে মতি আর বৈদ্য সে তো আমার উপযুক্ত নয় বলে দিতে আমি উপযুক্ত হলে অঢেল দেবে তালে বলছেন সি ব্রহ্মা প্রভৃতি যোগেশ্বর গণ প্রাকৃত গুণ রহিত সেই পরমেশ্বর অখিল গুণের আশ্রয় সে তার কথা তার লীলা কথা পান করতে থাকে সব হে বিদ্বন্ আমাদেরকে তুমি ভগবানের প্রধান সেবক তুমি ভগবানের শ্রেষ্ঠ ব্যক্তিগণের একান্ত আশ্রয় হরির উদাহর বিশুদ্ধ কথা তুমি আমাদেরকে বিস্তৃতভাবে বর্ণনা করো আমরা বড় তৃষ্ণার্থ হয়েছি আমরা এক হাজার বছর ব্যাপী এক হাজার সহস্র বছর ব্যাপী যে যে যজ্ঞের আয়োজন করেছি এগুলো সবকে ইংরাজিতে বলা দোজ আর অল ফিউটাইল এফার্টস এগুলো ক্ষুদ্র প্রচেষ্টা কিছু লাভ নেই এখন তোমাকে পেয়ে গেছি এখন আমরা বুঝতে পেরেছি কথা ভগবানের সেই কথা শোনার আমাদের সময় এসে গেছে ভগবানের যদি কিপার চরম হয়। জেনে রাখবে সেরকম এক সাধুর সঙ্গ হবে তোমাদের এটা মানে হলো জগন্নাথের করুণা হয়েছে সৎসঙ্গ প্রাপ্পাতে পুংভি বহুভীর স্বীকৃতি পূর্ব সঞ্চিতই বহু বহু জন্মের স্বীকৃতি পঞ্জীভূত হলে পরে তবে তোমার কাছে কিন্তু এক বাস্তব তত্ত্ববিদ কৃপা ভাজন ভগবানের করুণা নিজজন তাদের সমস্ত সঙ্গ হয় আর তারপরেও সবাই যে তাকে বুঝতে পারবে এমন কোনো কথা নেই অনেক মহাজনই আমাদের কাছে এই জগতে অবতীর্ণ হলেন কজন মহাজন কে ক কে কে চিনতে পেরেছে যে যে চিনতে পেরেছে যে তার করুণা লাভ করেছে যার গুরুদেব দাত্মা গুরু বৈষ্ণবগণের সঙ্গে যখন অন্তঃকরণকে সম্পূর্ণ মিলিয়ে নিতে পেরেছে তখন তারা সেই জিনিস লাভ করেছে প্রমাণ আছে আমাদের চৈতন্য চৈতামিতে ঈশ্বর পরিবাদ মাধবেন্দু পরিবাদের শিষ্য তার ঘটনা দেখো এগুলো সব অনেক প্রমাণ আছে তালে গুরু বৈষ্ণবের কৃপাতে সবই সম্ভব হয় কি কৃপাতে সবই সম্ভব আর এখানে ঋষিরা বলছেন সব ওই মহাভাগত পরীক্ষিত অপবর্গ করে অদব্রব্দি যার বুদ্ধির কোনো একবারই স্থির হয়ে রয়েছে কোনোরকম ভাবে বিচ্যুত হচ্ছে না আর বৈয়া সকি শব্দ তে श्री सुखदेव गोस्वी नामक परम्हांस व्यक्तिर मुखद ग्रे कथाम ज्ञान लाभ कर लो ज्ञान जो परिपक् अवस्था भक्ति बोले ज्ञान सक शब्दी तेना खगेंद्र ध्वज पद मूलम खगेंद्र ध्वज के ना खगेंद्र के गुर भगवान গরুর ভগবানের যে ছবি যে এতে থাকে যার রথে খগন ধ্বজপাদু তো সেই আর শিষ্য তো সেই সেই জন্য আমাদের প্রমাণ আছে সুন্দর সুন্দর কথা বলছেন যে সুখদেব গোস্বামী হরিকথা কীর্তনে আহ আর পরীক্ষিত শ্রবণে ইত্যাদি কথা সব বলা আছে নবিধা ভক্তির কে কোন জায়গায় কিভাবে তারা আশ্চর্য দেখি গেছেন সেগুলো আমরা সময় মতো আলোচনা করব কাল পরশু অনেক কিছু বাকি রয়ে যাচ্ছে আলোচনা হচ্ছে না সুতদেব গোস্বামী এখন আনন্দে পরিপ্লুত হয়ে ঋষিগণ তারা কেউ সাধারণ কেউ না তারা তাকে বড় আসনে ব্যাস আসনে বসিয়েছেন এত সম্মান করছেন এত আনন্দ তার সে যখন দেখছেন যে এরা ঋষিমণিরা আমার কাছে এসব প্রশ্ন করছেন এসব হাজ আমার সত্যি আমি ধন্য নিজেকে দৈন্যবোধ করছেন সনাতন রূপজান বলেন নিচু কুল নিচের করপুর কুরপর আমার নিচু জাতি নিচু সঙ্গ করেছি এগুলো স্বাভাবিক যেখানে মহারাজ মহৎগুণ থাকে সেখানে দৈন্য নামক যে বিষয়টা স্বাভাবিক থাকে আর যেখানে সদ্গুণ থাকে না সেখানে অহংকারের যে পর্বত গর্ব পর্বত সেটা থাকবে অহংকারের গর্ব পর্বত থাকা গর্ব পর্বত থাকাকালীন অবস্থায় গুরু বৈষ্ণবের কৃপা যদি লাভ করে যদি লাভ করা তো যায় না কোনো কোনো কিছু লাভ করলো কিছু সেগুলো সব কি হয় যেহেতু গর্ব পর্বত রয়েছে সেখান থেকে গড়িয়ে নিচুতে চলে যায় বাস্তবিক কিপা পাত্র হতে গেলে চৈতন্য মহাপ্রভুর তৃতীয় শ্লোক অর্থাৎ শিক্ষা স্থকে সেটাকে তোমাকে বাস্তবভাবে ভাবে জীবনে গ্রহণ করতেই হবে ইট হ্যাজ টু বি দেয়ার গ্রহণ করতেই হবে ইটস এ মাস্ট যদি না গহন করে তাহলে সেক্ষেত্রে কিছু হবে সেটা কি শনি ছেন তরিব সহিদাহরি কীর্তনীয় তোমাকে তিনাধবী শনি ছেন তরবি সহিষ্ণুনা বিক্ষেপ থেকে বিক্ষেপ থেকে ও সহ্যগুণ যদি বেশি হয় সেটা ভালো আমাদের দুটো সিদ্ধান্ত এগুলো আছে এ কোনো বিচিত্র কিছু না বৃক্ষ সমুণ করবি সাধন ইত্যাদি সব বলা আছে কিন্তু বৃক্ষ থেকেও সহ্যগুণ এটা যখন এক বৈষ্ণব লিখেছিলেন বহুপাত সেই লেখাটা বহুপাতকে দেখায় বহুপাত দেখুন এই কি লিখেছেন এইসব বলেছেন বিক্ষেপ থেকে বেশি তিনাদ অপি বহুপাত হেসে বলেছিলেন না হতে পারে সম্ভব হ্যাঁ বিক্ষেপ থেকে বেশি সহ্যগুণ বলে হ্যাঁ কেন নয় নয় কেন বৃক্ষ যেন কাটিলেও কিছু না বলয় শুকাইয়া কারে পানি না যেই যা মাংে তারে দেয় ঘর্ম বৃষ্টি সহে আনের করে রক্ষণ কথাগুলো ঠিকই বৃক্ষ কে কাটলেও ফলমূল নিলে ডালপালা কাটছ সব সব ঠিক আছে মেনে নিলাম কিছু বললো না কিন্তু বৃক্ষ কি তোমাকে তো কৃপা করতে পারলো না বৃক্ষ তো কথা বলে না বলে বৃক্ষ যেন কাটিলেও কিছু নিনের কথা দেখো যখন শেষ করে দিচ্ছে তাকে মেরে বাইশ বাজারে একটা বাজারে একটা ঘা খেলে তুমি যাবে। বাইশ বাজার অনর্কল তাকে হেঁচড়ে নিয়ে নিয়ে যেন একটা চোরকে নিয়ে যাচ্ছেন মহাভাগবত গৌরাঙ্গের নিজজন তাকে এভাবে মারছে নৃশংস অত্যাচার তারপরেও হরিদাস ঠাকুর বলছেন হে প্রভু এদেরকে কৃপা করো এদেরকে এরা যেন আমার উপর দ্রোহ করছে বলে এদের যেন কোনো ক্ষতি নয় ঠাকুর কেন ইমাজিন কল্পনা করতে পারো বৃক্ষ কি এই কথাটা বলতে পারবে বৃক্ষ তো বলতে পারে না বৃক্ষ বলতে পারেন আবার আমরা যখন বাইবেল বাইবেল ছোটবেলায় দেখেছিলাম সেখানে দেখলাম জেসাস ক্রাইস্টকে বলা আছে নিজে বলছেন এই ভগবানের ভগবান আমাকে পাঠিয়েছে ঈশ্বরের পুত্র বলা আছে ওরা যদি ও ভুল সিদ্ধান্ত বলে ঈশ্বরের পুত্র বলেছে কিন্তু তাকে যখন জীবনের শেষ মেরে ফেলছে যখন এত বড় বড় নেল যখন এখানে মেরেছে বুকে হাতে এরকম টাঙ্গিয়ে দিয়েছে ক্রুশের মধ্যে অর্থাৎ কাঠের বাটাম বিশাল কত ভারী সে বাটাম সেটাকে পাহাড়ের উপর ভেঙে সেখানে যখন এরকম ভাবে পা দুটোকে জড়ো করে মেরে ফেলেছে তখন সেভাবে এরকম শেষ হয়ে যাচ্ছেন তখন আকাশ দিয়ে থাকি যে এই সর এরা জানে না এরা কি করল এদেরকে তুমি ক্ষমা করে দিও তাহলে কি আমি বলবো তার মধ্যে বৈষ্ণবতা ছিল না কেন বৈষ্ণবতা না থাকলে তো এই গুণটা আসবেই না বাইরে দেখছো তুমি তিলক মা মানে তিনি আমাদের কৃষ্ণ ভজন করেনি বলে কিন্তু তার মধ্যে বৈষ্ণবতার প্রকাশ না হলে এটা হতেই পারে না অ্যাপার একমাত্র বৈষ্ণব ছাড়া এই গুণ দেখা দেবে না তিনি ভারতবর্ষের লুকিয়ে এসেছিলেন তাকে দেখে মেরেছিল তিনিও বলে গেছিলেন যে তোমাদের মধ্যে একজন আমাকে দেখিয়ে দেবে তার বিনিময়ে প্রচুর টাকা পাবে এবং আমাকে ধরিয়ে দেবে বলেছিলেন সত্যি তাই হয়েছিল যাই হোক এসব কথা সুতদেব গোস্বামী বড় কাতর ভাবে দৈন্য আশ্রয় দৈন্য যারা আছে যার মধ্যে বিদ্যা আছে কিপা পেয়েছেন স্বাভাবিক দৈন্য তাদের স্বাভাবিক ভূষণদেব গোস্বামী কাতর ভয়ে বলছেন অহোভয়সম বৃদ্ধান বৃত্তাপি বিলোম জাত অহোভয়ম জন্মভৃত হাসম বৃদ্ধি বিলোম জোল দোকানি বিধু নিসগ্র মহাতমিধান যোগ আথাৎ যথপি পাদ ন খাবশেষ্ট জগদ বিচু উহনা শেষম পুনাতমো মু ভগবত পদার্থ এখানে তিনি বলছেন কাতর ভাই বলছেন আজকে আমাদের জাতকুল আমাদের জাত নিচুকুল দৈন্য করে বলছেন সুদেব গোস্বামী আর আমি তো অহোবয়ৃত অদ হস্ম বৃদ্ধান বৃত্তাপ বিলোম জাতা বিলোম জাতা আমরা নিচুকুল এ জন্মগ্রহণ হলে কি হবে आज कुल्लम कुल दोष सब धुए आज, आज पवित्र देखो जन्म कुल सब सार्थक आज केव सार्थक और तरह आस्ते आस्ते बोलते बोलते बोल भगवान আর দেখুন ব্রহ্মা যে পবিত্র বাড়ি অর্ঘরূপে শঙ্কর শঙ্করকে প্রদান করেন ভগবান বামনজি মহারাজ যখন পা টাকে তুলেছিলেন ভাবে তখন ব্রহ্মা কি করেছিলেন কমল্ডুল কমন্ডুল থেকে সেই চিম চিন্ময় জলরাশি তার কমন্ডলে ছিল ঢেলে দিয়ে পা অভিষেক করে আর দেখুন ব্রহ্মা যে পবিত্র বাড়ি হ্যাঁ আর অর্ঘরূপে শঙ্করের মাথাই তো পড়লো শেষে কোথায় পড়লো শঙ্কর ছাড়া কারণ আমার জটাতে গ্রহণ করলে। বলছেন সেই যে শঙ্করকে নিখিল জগৎ মহাদেব সব পবিত্র হয়েছে যে ভগবানের চরণার সেই মুকুন্দ ছাড়া আর ভগবান কাকে বলবো বলতে পারো বাস্তব যদি ভগবান প্রেমময় ভগবানের কথা বলতে। তাহলে কাকে বলব বলছেন এই যে মুকুন্দ কথাটা গুরুপার ব্যাখ্যা করতেন মুকু মানে প্রেম দ যিনি দান করেন যিনি প্রেম দান করতে পারেন সাক্ষাৎ ভগবানের অন্য অন্য অবতারে তে তোমাদের সেরকম কোন কি হয়েছে সেরকম সুবিধা হবে না একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ আর তার উপরে হচ্ছে পরাৎপরখিলেশ্বর শ্রী শ্রী কৃষ্ণবস্তু কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যারে দেখে তারে করে কৃষ্ণ উপদেশ সমস্ত সমস্ত জনকে তিনি কৃষ্ণ উপদেশ করেছেন প্রেমদান করেছেন যোগ্য যজ্ঞ সব বিচার করেননি কোনো বিচার করেননি প্রেম বন্যা চারিদিকে প্রবাহিত হয়েছে চারিদিকে প্রবাহিত হয়েছে প্রেম বন্যা হ্যাঁ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবেতে চারিদিকে প্রেম বন্যা বিভূত হয়েছে কল্পনা করা যায় না এরকম একটা সুবিধা হয়েছিল তা তাকেই তো ভগবান ভগবান কাকে বলব কি সেই তো ভগবান। আচ্ছা আমাদের এখন একটা প্রশ্ন তার পরীক্ষিত মহারাজের জীবনী বলতে গিয়ে এবার যে যেহেতু ঋষিগণ প্রশ্ন করেছেন যে এই মহারাজন এর যে জীবনের কথা এত সাধারণ কথা হবে না যে বংশের কৃষ্ণ পূর্ণ কিভাবে এর কথা বলুন কিভাবে ইনি এই পয়সেন বসলেন কি হয়েছিল সব কথা বলতে গিয়ে সেখানে সুতদেব গোস্বামী এবার জানাচ্ছেন যে রাজন এই রাজন পরীক্ষিত একদিন তিনি মেগয়া করতে গেছিলেন একদা ধনুরুদ্দম্য বিচরণ বিচরণ মেগয়াম বানে মেঘানাম অনুগহ, অনুগত শান্ত ক্ষুধিত স্তৃশিত ভীষম একদা তিনি মিগয়া করতে বনে বিচরণ করছিলেন আর বিচরণ করতে করতে এক মিগের পেছনেও তিনি দৌড়াচ্ছিলেন তারপরে কি হলো মেগ কোথায় চলে গেল আর সেখানে তিনি প্রচন্ড তৃষ্ণার্থ হয়ে পড়লেন তৃষ্ণার্থ হয়ে বলেন ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে বলেন সারাটা দিন গেছে প্রায় মহারাজ আপনি যে বললেন উনি মহাভাগবত হ্যাঁ ভাগবতের তিন চার জায়গা ওনাকে এসো মহাভাগবত মহাভাগ তা মহাভাগবত আপনি বলেছিলেন যে ক্ষুধা তৃষ্ণা কাতর হয় না এইখানে দেখছেন ক্ষুধা তৃষ্ণা ভীষণ লেগেছে এখানেই তো প্রশ্ন ভগবানের ইচ্ছাতে অনেক কিছু হয়ে যাবে তা নাহলে ওই ভাগবত উদিত হবে না এই প্রসঙ্গটা শোনা হলেই বোঝা যাবে এখানে বলছেন জলাশয়ম অচক মনিমা আসেনম শান্তম মিলিত লোচেনম তিনি চক্ষু মুদিত হয়ে রয়েছেন ভজনে নিয়োজিত হয়েছে রামধান দেখলেন আর সেই অবস্থায় বলছেন প্রতি কঙ্তি বলছেন তা তো তালু শুষ্ক হয়ে গেল কিন্তু এখন কি করে সেই ঋষির আশ্রয় প্রবেশ করলেন শ্রমিক মুখছেন সেখানে দেখছেন চোখ মিলিত করে আছে আছেন স্থানত্রয়াত উপরতম ইন্দ্রীয় প্রাণ মনো বুদ্ধি এই যা কিছু আছে বাহ্য বিষয় থেকে সব তুলে নিয়েছেন মনে আর স্থানো বলতে জাগরণ নিদ্রা সুশক্তি তিনটে থেকে তিনটে জায়গায় কোনো জায়গায় নেই অবস্থায় চলে গেছে বোঝা গেল এই জন্য বলছে মানে ছেড়ে দিয়েছে তিনটে জায়গা এই অবস্থায় কি করা যায় এখন তো জাকলেও শুনছেন না অনেকবার বলছেন হে ঋষি আমি তৃষ্ণার আমাকে কিছু জল দিন অনেকক্ষণ বলে যাচ্ছেন কিছু সারা পাচ্ছেন না ভগবানের যোগমায়া এই লীলাকে পুষ্টি করবার জন্য এরম করলেন পরীক্ষিত মহারাজের বংশেতে আজ পর্যন্ত কোনো দিন বৈষ্ণব গুরুর অপমান হয়নি ভুল হয়নি তার প্রমাণ আমি আলোচনা করেছিলাম কাল পরশু मेरे फिलल गला कटे नहीं चले गलोरे आसा हलो तक दुच्चतम गुरु एके झेड़े देव हाँ छे दिड़े दौ अच्छा जे एर वैष्णवता तर वंशी महाराज की भूल होन तो आसा भगवत श्रवन प्रव भागवत श्रवन कर বৃন্দাবনত এসব বিরাট রসিক ভক্তগণের মধ্যে সবার মধ্যে না এখন সবই বিপরীত পরিস্থিতি হয়েছে টাকা টাকা মাল করি চাইখানে সে আর আনন্দ কোথায় সে চলে চাই সেখানে বলছেন যে এখানে প্রশ্ন আসতে পারে যে বংশেতে কোনোদিন ভুল হয়নি কিচ্ছু না আবার তার ঠিকুজিতে বলে দিয়েছেন এ মহাভাগবত এ গুরু বৈষ্ণব ভালোবাসেন পাগলের মতো ভগবানের আর তাকে আবার ভগবান গর্ভে তো দর্শন দিয়েছেন দেননি চতুর্ভীর গদা এরম ঘোরাচ্ছেন এরম ভাবে তাকে রক্ষা করবার জন্য সেই ব্যক্তি এখানে কি হল রে বাবা সেখানে বলছেন রাজা মাথায় এবার যোগমায়া এবার ক্রিয়া করে ভগবানের লীলা পুষ্টির জন্য সে এখন চিন্তা করলেন যে একটা কোন বসবার আসন দিল না কিছু কথা বলল না কিছু জল দিল না কিছু না এটা ঢং করছে নাকি কি ব্যাপার বলা আছে অলব্ধ তৃণ ভম্যাদি রসম অপ্রাপ্ত অর্ঘম সুন্নৃত অবজ্ঞাতমিব অবজ্ঞাতম নিবাত্মনম মন মান ও চুকো পহ আমাকে আসন দিল না আমাকে কিছু সম্ভাষা করলো না কিছু জলাদি কিছু পেলাম না বলে তার ভেতরে একটু রাগ এসে গেল বৈষ্ণবের রাগ হয় নাকি সব শেষ অভূত ক্ষুত্রীর ব্রহ্মাণ প্রত্যদ্ভুত ব্রহ্মণ मत्सरो अभूतपूर्व भू अभूतपूर्व क्या जीवन प्रथम हल ये की बोल अभूतपूर्व सहसा क्दीरभ्यत्मा कष्ट पेद खुदा तीस नष्ट ব্রাহ্মণ প্রত্যদ্ভুত ব্রাহ্মণ মৎসর মন রে এই যে ব্রাহ্মণ এই যে ঋষি মুখ তিনি কোনোদিন রাগ করেননি রাগ তো দূরের কথা তিনি স্বপ্নে ভাবতে পারেন না অভূতপূর্ব সহসা ক্ষুদাতষ্ণায় তিনি ছটফট করে উঠলেন কি হলো আর তাই জন্য কি হলো এইটা যোগমায় সৃষ্টি করলেন ভগবানের ইচ্ছা করে সেখানে কি করলেন একটা মোরা সাপ পড়েছিল। সেটাকে কি হলো বুদ্ধি সেই ধনুকের কোনা দিয়ে মরা সাপটা খোঁচা দিয়ে তুললেন তুলে ওই ঋষি বসে ভজন করছেন তার গলার মধ্যে জড়িয়ে দিলেন বাহ এ তো বিরাট অপমান এ তো কোনোদিন উনি করেননি জীবনেও হয়নি স্বপ্নেও ভাবেননি কি কেন হলো বলে এইখানে প্রশ্ন গলায় দিয়ে এবার তিনি নিজের রাজধানীতে চলে গেলেন এইবার মহাকাল এইবার কি সৃষ্টি হলো দেখো কিং এই যে তিনি মনে মনে ভাবলেন এই তো করে এরকম ধ্যানে বসে রয়েছে না ডাকলে তো ছেগে যেত এইটা ভেবে তার গলায় দিয়ে দিল দিয়ে চলে গেলেন আর তার পুত্র কোনো না কোনো ভাবে সে বন্ধুগণের সঙ্গে খেয়েছিল কেউ না কেউ দেখে ফেলে যে বাচ্চা গুলো বাচ্চাদের কাজ করে বলবে দেখে গলা মতো ওই রাজ রাজা এসছে দিয়ে গেছে রাজা দিয়ে গেছে এত বড় সাহস হ্যাঁ ব্রাহ্মণের দ্বার পাল ব্রাহ্মণ ক্ষত্রি হচ্ছে ব্রাহ্মণের দ্বার রক্ষক কুকুর এর সম্বাজা সম্ভাষা ক্ষত্রিয় বিচারে সত্যি ক্ষত্রিয় হচ্ছে ব্রাহ্মণের দ্বার দেতে পাহারা থাকবে কুকুর যেমন থাকে গেটে বে বাইরে থাকে দুটো ক্ষেত্রে লেখায় এরকম ভাষা বলছেন বলছেন তস্যপুত্র অতি তেজস্বী বিহর বালক অর্ভকি হ্যাঁ এরকম অন্যায় করে গেছে জেনে ত্রুত্যা বলতে পারিভুজম ইবো বলি ভুজম ইবো হ্যাঁ আর দাসীন দার ও পানামিব কুকুরের মতো বাইরে থাকবে তারা কেন আমাদের এখানে ভেতরে এসে এরকম করবে। ধরনের ব্রাহ্মণে ব্রাহ্মণের দ্বারা তো ক্ষত্রিয়ায় তারা দ্বার পাল বাইরে গেটে সামনে তার স্পর্ধা হলো যে ভেতরে ঢুকে এরম করল আমার পিতার গলায় এরকম ভাবে এত বড় উপমান বলে একেবারে কি করল। বলছেন অভিশাপ দিল অভিশাপ দিয়ে দিল বিভক্ত অভিশাপ বলছেন একে উপযুক্ত শাস্তি দিয়া উচিত ইতি লঙ্ঘিত মর্যাদম তক্ষকহ সপ্তমেহনি দক্ষন্তারম চোদিত মে তত দ্রোহম এই যে দ্রোহ আচরণ করলো তার দ্বারা অলংঘ আমি এক সাপ দিয়ে দিলাম তক্ষক আজ থেকে সাত দিনে মাথায় তাকে দংশন করবে এই কুলাঙ্গারকে সব তার জীবন শেষ হবে যা এইভাবে অভিশাপ দিয়ে দিল ব্রহ্মসাপ কখনো বিথা যায় না বালক হতে পারে ঋষি বালক তা তপস্যার জোড় যে মুখে যা বলবে তাই সত্য হয়ে যাবে আর এখানে এরকম বলে সে বুয়োর জোরে চিৎকার করে কাঁদতে আরম্ভ করল এত চিৎকার করে বাচ্চা পাপা ছড়িয়ে কাঁদে আরম্ভ করলো সেই চিৎকারের ফলে চিৎকার কান্না শুনে আস্তে আস্তে আস্তে আস্তে চোখটা খুললেন কি হলো ছেলে কাঁদ্য কেন উন্মিল্ল সনকের নেত্রে দৃষ্টাচে মৃত ওরগম এবার যখন চোখ আস্তে খুললেন দেখলেন ছেলে চিৎকার করে কাঁদছে গলায় দেখলেন কিছু বুঝতে পাচ্ছেন যেহেতু তিনি এই ভাবে দেখে তখন তিনি জানতে পারলেন এরা সব বলা হলো এ রাজাকে সাপ দিয়েছে রাজা গলায় তৃণ জল নাপে পেয়ে অপমানিত হয়ে গলায় মৃত সাপ জড়িয়ে গেছেন এই কারণে ছেলে কাঁদছে আর সেখানে যখন শুনলেন নিষম্য সপ্তম হম বলছেন নিঃসম্য সপ্ত নিষম্য সপ্তম তদরহম নাত্মজম অভ্যনন্দ যখন শুনলেন রাজনকে অভিশাপ দিয়েছে মৃত্যুরন্ড হ্যাঁ মৃত্যুরন্ড ধরো এরকম একজন মহাভাগবত রাজা তিনি আনন্দ পাননি তিনি দুঃখিত হল নয় কোনো ভুল করেছে কিন্তু লঘু পাপে এরকম তুমি কাজটা ভালো করো নি বাবা এ কি করলে এই রাজন মহাভাগবত সে কিভাবে আমাদের রাজ্যকে পুরো পৃথিবীকে পালন করছে আজকে তার জন্য আমরা শান্তিতে এরকম ভজন করতে পারছি এরকম শান্তি পৃথিবীতে বিরাজিত পরীক্ষিত মহারাজের মতো মহাভাগবত এই বীর এর জন্যই তো কেউ মাথা তুলতে পারে না মঠের মধ্যে যদি অনুশাসন ঠিক থাকে তাহলে কেউ মাথা তুলতে পারবে না প্রথম থেকে এটা দরকার একটু যদি ছেড়ে দাও তাহলে যে অবস্থাটা হবে সেটা নিয়মে আনা মুশকিল নিয়ম পারবে পারবেন প্রথম থেকে যে কোনো আধ্যাত্ম সংস্থা ভজনের জায়গা সেখানে যে কঠোর নিয়মকানুন থাকবে সেটা কাউকে ভাঙতে দেয়া যাবে না তীব্র পানিশমেন্ট হওয়া দরকার তীব্র একটু আদম তালে পরবর্তী এখন বলতে পারো তাহলে তো মহারাজ কেউ আসবে না তাহলে তোমাদের ভগবানের বিশ্বাস নেই তোমাদের ভগবানের বিশ্বাস নেই তাই জন্য এ কথাটা বলছ গুরুপাদ পদ্ম বলেছেন বহুপাত বলে গেছেন যদি বাস্তব সেখানে সব কিছু থাকে গুরু বৈষ্ণবের ভগবানের প্রতি ভালোবাসা তারা যদি সেবা করেন সেখানে যা যা কিছু সব দায়িত্ব হলো জগন্নাথ জগন্নাথ সব করবে আর বাস্তবিক পরমার্থ রাজ্যের যারা আগ্রহী আমি জানি এত কোটি কোটি লোকের মধ্যে লোক সংখ্যা প্রায় নেই তার মধ্যে আসবে। আগ্রহবানের সময় কাকে তা সব পাঠিয়ে দিয়েছিলেন সব এবং যখন ওই রকম ভাবে তিনি কঠোর ভজন করছিলেন শত কোটি নামযোগ্য তখন দর্শন দিয়ে পঞ্চদত্ত গুরুবর্গ বলেছিলেন হে বিমলা প্রসাদ তুমি এই গৌরাঙ্গ মহাপ্রভুর কথা প্রচার করো হ্যাঁ আমি কি করে আমার অর্থ নেই দেখে গেল কোথা থেকে সব আসতে আরম্ভ সমস্ত আর গুরুবর্গ এই সিদ্ধান্ত আমাকে শিখিয়ে দিয়ে গেছেন আমি এখনকার লোকের সিদ্ধান্ত বিশ্বাস করি না আমি মানিও না অনেক বড় বড় পিন্ডু সব নিজের বাহ বা কেনার জন্য অনেক কিছু বাস্তব বহুপাতকে বহুপাতের কথা তোমার পাণ্ডিতে কি যা আছে মশাই কি জানো তুমি গুরু সেবা করে শিখেছো কি ওগুলো যে পাণ্ডিত্যগুলো দেখাচ্ছ ওটাকে কি গুরুসেবা করে শিখেছ তোমার জীবনে যা যা কিছু আছে সব গুরুসেবায় নিয়োজিত করেছো কি আর তোমাদের বোকা বানাবে তত্ত্ববিদ ব্যক্তিকে বোকা বানাতে পারে না তারা ওদের থেকে দূরে থাকে যখনই দেখে ওখানে ওখান থেকে দূরে চলে যায় যাই ওখানে কিচ্ছু নেই অন্তঃস্বাস শূন্য কিন্তু বোকা লোকগুলো দৌড়াবে মরেও তাই ভ্রান্ত পথে চলেই যাচ্ছে সেই সেখানে গুরুবর্গ বলেছেন বাবা পৌপাদ বহুপাতের কথা অক্ষরে অক্ষরে না পালন করলে গৌড়ীয় মঠ নামক যে অপ্রাকৃত এই যে বৃন্দাবন থেকে এসছেন এই যে গৌড়ীয় মঠ নামক যে সেবা সংস্থা এটা চলতে পারে না তাহলে কথাটা বোঝা গেল কি সিদ্ধান্ত অনেকে বলছেন বহুপাত ভক্তিমার কথা মানতে গেলে আজকে আর গৌরীয় মঠ চলবে না যে বলছে সে প্রাচন্ড কুলাঙ্গা সে কুলাঙ্গা সে জানে না পৌপাত ভক্তিমথ কথা পালন করলে পরেই তখনই মঠ চলবে তা না তুমি মঠ ধ্বংস করবে মঠ না যে মহাজনী করে যাক ঠিক ঠেকাতে পারবে না এইগুলো সিদ্ধান্ত সিদ্ধান্ত ক্যানট বি চেঞ্জ সিদ্ধান্তকে চেঞ্জ করা যায় না তোমরা জড় কোন নিয়ম কানুন বিধানসভায় নিয়ে গিয়ে সাবজেক্ট টু অ্যামেনমেন্ট বাট এই যে অপ্রাকৃতিক জগতের যে সিদ্ধান্ত এটা অ্যামেনমেন্টের বিষয় বিস্তু নয় অ্যামেনমেন্ট করবে কিন্তু কিছু রোধ করো কিছু পরিবর্তন করোমেন্ট তা হবে না হয় না তাহলে এখানে এবার কাঁদতে আরম্ভ করলেন সেখানে এই রাজন তুমি রাজন এত বড় নয় যদি ভুল করেছে তাকে এত একটা অভিযাপ দিয়ে তার মৃত্যুদণ্ড দিয়ে দিলেন তখন ঋষি করেন ঋষি ওপরের দিকে তাকিয়ে কাতর ভগবানকে ভগবান ক্ষমা করে দাও এই বাচ্চাটা কিছু জানে না এতে এখনো সেরকম জ্ঞান হয়নি এখনো জানে না এই যে অন্যায়টা করল ক্ষমা করে দাও একে দোষ ধরো না এইভাবে কাতর ভাই প্রার্থনা করলেন আর সেখানে বলছেন কাতর ভাই বলছেন এইভাবে প্রার্থনা করলেন বলছেন। যেগুলো আমি অলরেডি বলে দিলাম ক্ষুত্তীট শ্রমযুক্ত দিন নৈবৎ ছাপম আর হাতি তিনি ক্ষুদা তৃষ্ণের কাতুর উল্টে তাদের এই তাকে এইসব দিলাম না দিয়ে তুমি উল্টে আরো তাকে অভিযোগ সে অতিথি আমাদের ঘরে এইভাবে কাতরভাবে তিনি দুঃখ করছেন আর ব্রাহ্মণগণের নিয়ম কি ব্রাহ্মণগণের নিয়ম হলো অপি নাশো তৎ প্রতিক্রন্তী তৎ ভক্তা প্রভাব অপিহী বৈষ্ণব যারা আছেন তাদের প্রভাব কিরকম বলছেন তাদেরকে যদি তিরস্কার করা হয় তাদেরকে যদি অপমান করা হয় তাদের যদি ফিজিক্যাল এসাল শারীরিক ভাবেও কিছু করে ফেলল হ্যাঁ তারপরেও সে কিন্তু তার প্রভাব আছে সে কিন্তু যদি একটুখানি অভিশাপ দিয়ে দেয় জ্বলে যাবে তথাপি সে দেয় না তথাপি সে অভিশাপ দেয় না তার প্রমাণ আমরা দেখেছিলাম সেই যে সপ্তকে কি শ্বেতকেতু রাজা যখন মহাদেব আর দেবী বসেছিলেন বসে একসঙ্গে বসে সেখানে ভাগবত কথা বলছেন শঙ্কর ভগবান নিষ্কপট পরহংস বৈষ্ণব শ্রেষ্ঠ বৈষ্ণবানম যথাশম্ভু যাকে ভাগবত বলা আছে নাম নিম্ন গঙ্গা দেবনামচ্যুত বৈষ্ণবানম যথাশম্ভু পুরাণানাম তু ইদম ভাগবত বৈষ্ণবানম যথাশম্ভু তাহলে তার ভুল হতে পারে তিনি জগৎকে প্রমাণ করেন না দেখো আমি খুব বড় সাধু হয়েছি হ্যাঁ দেবী কে তার শক্তি তার নকল কি জগতের লোক করবে তাকে দেবীকে পাশে বসিয়ে পায়ের ওপর পাগব কথা বলছে এবার ওপরে গুরু ভাই তাকে চালাচালি করছে চালাচালি বুঝে রাগ করেনি কিন্তু গুরু ভাই গুরু ভাই হয় পরম পুজো মাধব গোস্বীমা বল আমার গুরু ভাইয়ের সঙ্গে গুরু ভাই যা হচ্ছে তোমরা কিন্তু এসব মাথা খামাবে না মরবে গুরু ভাই গুরু ভাই শঙ্কর ভগবান আর তিনি শঙ্কর সনের শিষ্য দুজনই গুরু ভাইকে উপর থেকে চালছে দেখে একটু রাগে কিনা এই কি এত বড় একজন লোকাচার সম্পন্ন ব্যক্তি সে স্ত্রীকে পাশে নিয়ে হ্যাঁ কথা বলছে আচার সব ভ্রষ্ট হলো জগৎ এই যেই বলেছেন দেবী তখন ডেকে গেলেন কি ব্রহ্মা ভাদি সব রয়েছে কত লোকপালন তারা সব শাসনের কর্তা নেই উনি এলেন শাসনের কর্তা বলে ডেকে গেলেন দেবী কেউ কে সাপ দিয়ে দিলেন যখন সাপ দিয়ে দিলেন শঙ্কর চুপচাপ রয়েছে কিচ্ছু বলেন না শঙ্করের এই হচ্ছে কিচ্ছু বলেন চুপচাপ শঙ্কর এরকম বোম সাংক হ্যাঁ চুপচাপ রয়েছেন ওদের খেলাটা দেখছেন যখন যখন দেবীকে এসে মত থেকে নেবে পায় দণ্ডবাদ করলেন দেবী আমি আপনি যে অভিশাপ দিয়েছেন আমাকে যাহি অসুর কুলে তুই জন্ম আমি এই সাপটাকে অপনোদনের জন্য আপনার কাছে আসেনি না দ্বন্দ্ব হেতু কুম্ভ আমি নরক থেকে বাঁচবার জন্য তোমার ভজন করছি না জগন্নাথ না চরণে দ্বন্দ্ব মদন্দ্ব হেতু এর নির্দ হওয়ার জন্য শত রাজতম গুণ আমাকে পেয়ে আমি এইসব নিয়েও ব্যস্ত নই আরে ভগবানের চরণে আত্মনিবেদন করা ব্যক্তি আবার কিসে স্বর্গে হ্যাঁ সিদ্ধান্ত আছে স্বর্গে বা নরগে যেখানে যাও তুল্য দর্শন করেন মহাভাগবত বৈষ্ণব তুল্য দর্শন করেন লেখা আছে হ্যাঁ সব সবসময় তুল্য দর্শন এইটাই ভক্তিম ঠাকুর আমি তো বলছি তোমরা স্বাস্থ্যের কোনো কথা পড়তে না পারলেও কিচ্ছু হবে না তোমাদের খালি তোমরা তোমাদের কাছে আমার প্রার্থনা ভক্তিম ঠাকুর নরোত্তম ঠাকুরের কীর্তনগুলো কর সেটাও তো করো না সেটার মধ্যে সব সিদ্ধান্ত রয়েছে এন কোনো সিদ্ধান্ত ভাগবতের যে দেয়া আছে ভক্তিম ঠাকুর বলেননি নেই সব স্বর্গ ব্যীরে থাকি যেখানে থাকি তবভক্তি রহুভক্তি বিনোদিত এইসব কথা বলে দিয়েছেন এখন যখন প্রার্থনা করে চলে গেলেন তখন এবার শঙ্কর দেবী দেবী কাজটা কি করলে ও আমার গুরু ভাই আমার সঙ্গে ওর চালাচেনি হচ্ছে মজা হচ্ছে তুই সেখানে রেগে গেলে গেল শঙ্কর তো পরমাংশ শঙ্কর জানেন একটা কথা দেখো যে আমি এইসব কোথায় আলোচনা সময় কোথায় পাব। আমি তো ঝাপ মেরে চলে যাব যে আলোচনা হয়েছে সেগুলো আর এখন করব না আসাদন সাধারণ যেহেতু পুরুষোত্তম কি আশ্চর্য কথা দেখো যদি দেখা যায় যে যদি কেউ বৈষ্ণব অপরাধ করে তার অবস্থাটা কি হয় এবার আমার কথাটা মানে কেউ বুঝতে পারছে না এখনো তাহলে তারা চমকে উঠতো এই যে সেত কেতু ওপর থেকে এরকম কথাটা বলল সত্যি যে যদি বৈষ্ণব অপরাধ করতো তার কি ভয়ঙ্কর গতিটা হতো সে কিন্তু অপরাধ করেনি সে চালাচালি করছে তার গুরুবার মজা করছে শঙ্কর এটা জানে সেই জন্য সে রাগেনি আর সে রাগেও না শঙ্কর আর বৈষ্ণবকে কিছু বলে রাগে নাকি দেবী দেখে গেলে এটাও ভগবানের ইচ্ছা আছে তালে বৈষ্ণব অপরাধ করেনি সে তাকে কিন্তু এ অভিসাব দিলে এটা ভগবানের ইচ্ছা ওই জনিতে গিয়ে তার কিছু কৃত্য আছে কিছু করে আসবে কিছু করবে এখন সেই যখন চলে গেল শঙ্কর বলছেন দেখো একে বলে বৈষ্ণব একে বলে বৈষ্ণব দেখো একে অভিশাপ দিলে এই যদি তোমাকে দিত তুমি অভিসাদোথায় যেতে তুমি একে তো অভিশাপ দিলে এ তো সমর্থ ছিল যদি অভিশাপ দিতে তোমাকে তোমার কি হতো দেখো এত কিছু তুমি বললে তবে তোমাকে কিঞ্চিত বাদে কথা বললো না কিন্তু উল্টে রত থেকে নেমে এসে দেবী চরণে নেবে বলে দেবী আপনার কাছ থেকে এই যে অভিশাপ দিলেন এটাকে আপনি অভিশাপটাকে আপনি নিয়ে নিন ফেরত নিয়ে নিন এই জন্য আমি দিয়েছেন ভালো কথা ভগবানের ইচ্ছায় আমি সেটাকে আপনি প্রত্যাহার করে নি এই বুদ্ধিতে এই জন্য আসেনি কিন্তু একটা কথা সর্বদাই যেমন আমার ভক্তি থাকে ভগবৎ স্মৃতি থাকে এই আশীর্বাদ করুন তাহলে মৎসরতা ছিল তার মধ্যে ওই জন্য কি ওপর থেকে কথা বলেছেন তাহলে এই হলো কথা তালে সেই উদাহরণ দিয়ে বলছেন সপ্তা, ক্ষিপ্ত হতা ভগবানের ভক্তগণ সমস্ত কিছু কিন্তু করতে সমর্থ করতে পারেন তারা সব এইগুলো চিন্তা করেন না যা করেছে করেছে তা বলছেন প্রায়শ প্রায়শ সাধব লোকে পরই দ্বন্দ্বে সুযিত হয় না ব্যথন্তী না হৃষন্তি তো আত্মগুণাশ্রয় হত্ময় করেছে এক কথা হলো মনে হচ্ছে তাকে আশ্রয় করা অর্থাৎ এক কথা ভক্তিকে আশ্রয় করে রয়েছে বলে প্রায়শ এই সব ব্যাপারে কখনো উদ্ভিগ্ন হন না যে বলছেন এ কথা মনে কোদে বলছে সাধুগণের এই রূপ স্বরূপ পরকৃত ইষ্ট বা অনিষ্টের দ্বারা তারা সুখ দুঃখ ভোগ করেন না তারা সুখ দুঃখ ভোগ করেন না তাদেরকে তুমি সুখ দিয়ে দেবে দুঃখ দিয়ে দেবে বৈষ্ণবকে তা নয় এগুলো তারা পঞ্চ এরকম অবস্থায় রয়েছেন তুমি বুঝতেই পারবে না কেননা তারা তো সুখ দুঃখের অতীত তারা তো আত্ম আত্মার যে ভক্তির বৃত্তি সে ভক্তিতে তারা রয়েছে তাই কোনো অসুবিধা হওয়ার কথা না এবার আমাদের আর সময় আমরা বেশি দিতে পারবো না এখানে উনবিংশ অধ্যায় প্রথম অধ্যায় প্রথম স্কন্ধের শেষের দিকে প্রায় যাচ্ছে সেখানে বলছেন যে সুতদেব গো বলছেন এই রাজন যখন এরকম অভিশাপ পেলেন তখন রাজনকে খবর দিতে হবে ঋষি বললেন শিগগির গিয়ে খবর দাও এক্ষুনি যে আমার বালক এভাবে সাপ দিয়েছে এসে থাকে সে যেন এই যে সাপটা বেজে প্রস্তুতি নেবে তো হ্যাঁ যেমন ধরো এই জড়ো জগতে যখন আচ্ছা আপনার কি কি বল এবার বলবে এই সব ক এই জগতের লোকগুলো কিন্তু সব আর কিন্তু আসামি সব তাদের ফাঁসির অর্ডার হয়ে গেছে সব বসে একবার লুচি আলুর খাচ্ছে কারোর অনুভব নেই যে আমাদের ফাঁসির অর্ডার হয়ে গেছে জগন্নাথের মতো কোন প্রস্তুতি একটা যে কি করবো এর কোন প্রতিকারের অন্বেষণ করছে না করছে না কিন্তু পরীক্ষিত মারা দেখো এসে খবর দেওয়া হে রাজন আপনাকে আপনি যে জঙ্গলের থেকে এসছে আপনাকে এরকম অভিশাপ দিয়েছে আপনার দেহ যাবে পরীক্ষিত মারা শুনে তো অবাক দুঃখ হবে তো দূরের কথা শুনে আনন্দে আটখান। যাক ভালো হয়েছে ভালো হয়েছে আজকে কেন আমি ওই একটা অপরাধ করলাম এসে পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না আমি খালি চিন্তা করছি এটা কেন করলাম আমি এটা কে করালো আমাকে কোনোদিন আমি জীবনে করিনি এরকম ধরনের কে করালো আমাকে হাই হাই। এর একটা হলে ভালো হয় হে ভগবান এর একটা শাস্তি হলে ভালো শাস্তি দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে এসে বললো রাজন আপনার কিন্তু আজ থেকে সাত দিনের মাথায় কি আপনার তক্ষক দংশনে শরীর অন্ত হবে এই অভিশাপ পেয়েছ হা ভগবান আজ ভালোই হলো কেন কোনো অন্যায় অঘ করে तर मन शांति शे जा भे तदस्तुकाम तदस्तु कमम हिनेतम मे तथा न পুনরে ও মা আর জীবনে যেন কোনদিন আমার ধরনের প্রবৃত্তি না আসে আর এলেই বা এই প্রবৃতি আর কোনো দিন যেন এই যে অঘ এই অপরাধ করলাম এর থেকে নিষ্কৃত হবে আবার তাইতো এ নিষ্কৃতি হয়ে ভালোই হল আর তারপরে আনন্দের সঙ্গে বলছেন অদ্বৈব রাজ্যম বল পুনর্ন দহতু অভূত পুনরণমে সিধির দ্বিজ দেব গভ বৈষ্ণব ঋষি মুনি এদের জন্য কোনো দিন জানার আর পুনরায় এ ধরনের পাপমতি না হয় যা হয়েছে হয়েছে তার একটা তো ব্যবস্থা হয়ে গেল ভালোই হলে পেলাম আর তক্ষেন সিথম অশ্রণ যথা মনে হে সুতোক্ত নিরীতি তক্ষ সেনে ন চিরে ন তক্ষকানলম। প্রসক্ত বিরক্তি কারণ ভালোই হলো এক্ষুনি যদি তোমার জীবনে কেউ এসে বলে দেয় এই কালকে তো দুটো সময় মিথ্য হবে তোমার সঙ্গে বৈরাগ চলে আর জীবনে কি হবে বিয়ে থাকবে কি হবে শিগগিরি তুমি চিন্তা করবে জগন্নাথের চিন্তা করো রে ভাই শিগগিরি করবে কিনা আসবো চুলোই যাক সব বা কালকে দুটো সময় মরে যাবে একবার বিধান রায়রাম করেছিল একজনকে ঢুকেছে এইরকম এই সে ঢুকেছে এখন ঢুকে দূরে লক্ষণ বলে দিতে আপনি ক্যান্সার হয়েছে আপনার তো মৃত্যু হয়ে যাবে এরকম তারপরে আবার বিরান হ্যাঁ এবার ঠিক আছে আপনার কনসার আপনার ক্যান্সার হয়নি এই জন্যই বলেছিল আপনার শরীরটা রোগ হওয়া দরকার ছিল তিনি সব লক্ষণ জানতেন এইভাবে বলতেন তো সেই রকম সাধুগুরু বৈষ্ণবগণ কখন কি তোমাকে শাসন করে কেন করে তুমি বুঝতে না। তোমার যখন দরকার তুমি ইচ্ছা মতো তাই দুঃখ পায় রকম ঔষধ নিতে নে। তাকে খুশি করে নিতে হয় এভাবে নিলে তার আঘাত লাগে এলো হয় না সে নিজেকে কোনোদিন পশু মনে করে তার উচ্ছিস্ট একজন নেবে এগুলো হতে পারে না এগুলো দুঃখিত করা তাকে দুঃখিত করে কোনো শান্তি হবে না বরণ বললে পরে সে অন্যরকমভাবে ব্যবস্থা করতে পারে লিখে দেওয়া এই জন্য বলছেন সসাধু মেনে ন চিরে তক্ষ খা নালাত বিরক্তি কারণ যাক আমার মধ্যে এবার বিরক্তি এই রাজ্য রাজধানী এই যে স্ত্রী আবরণ এগুলো আর কি হবে সব রাজার মধ্যে বিশাল এমনিতেই তো মহাভাগবত বৈষ্ণব ছিল বিষয়ের প্রতি আকর্ষণ ছিল না আরো বেশি করে এলো যখনই শুনলো সাত দিনের মধ্যে মৃত্যু এবার কি হলো সুন্দর ব্যবস্থা হলো দেখো এবার তিনি সব ছেড়ে দিয়ে চলে গেলেন কোথায় গঙ্গার তীরে সেই শুকাল ক্ষেত্রে ক্ষেত্র না শুকর ক্ষেত্র হলো ক্ষেত্র। যেখানে চৈতন্য মহাপ্রভু এই বৃন্দাবন দর্শন করার পর যখন লোকের খুব ভিড় হচ্ছে তখন এই যে বলদেব নামক যে ব্রাহ্মণ তার কাছে বলভদ্র যে গেছিলেন সে বললেন লোকের গর্বরী লোকের গর্বরই আমি সহিতে না পারি ভাষাটা দেখো লোকের গর্বরই আমি সহিতে না পারি লোকে এসে বিরক্ত করে তোমারে না পাইয়া খায় মোর মাথা বলভদ্র সরল ব্রাহ্মণ প্রভুকে বলছে তুমি যে বসে থাকো বৃন্দাবনে আনন্দে তুমি ওখানে নাম করো এদিকে লোক এসে আমার মা চিবয়। আমি সহ্য করতে পারি না তার থেকে বলো কি করা যায় সামনে এবার মাঘ পূর্ণিমা আসছে যদি তুমি চলতে রাজি হও তাহলে মাগের স্নান পাইয়ে গিয়ে সৌরক্ষেত্রে এ বলো প্রভু এখন মৌন ধরলে তুমি আমাকে বৃন্দাবন দর্শন করালে কত উপকার করলে আমি জীবনেও সত করতে পারবো না তোমার যা ইচ্ছা সেটি আমার মন চলো এবার যাই থাক যাওয়ার কিন্তু ইচ্ছা নয় বৃন্দাবন ছেড়ে যায় বৃন্দাবন তো তার নিজের ঘর বৃন্দাবন এনে আমাকে বৃন্দাবন দর্শন করালেমান এবার সেখান থেকে হাঁটতে হাঁটতে সব গেলেন সেখানে সৌর এটাকে সোড় ক্ষেত্র সুকর ক্ষেত্র এটা হচ্ছে সুক্তাল ক্ষেত্র যেখানে পরীক্ষিত মহারাজ পয় বসেছিলেন সেখানে বসে এই এই যে যে কদিন বাকি রয়েছে তার জীবনে সেটাকে কি করে করবে। কি করে ব্যবহার করবেন তার এই সময় এমন ভাবে ব্যবহার করবেন যাতে ভগবানের চরণ অনে অনেসে পাওয়া যায় বৈষ্ণবগন্ধ তাই করেন জীবনের প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগান তার হ্যাঁ আমরা দেখব খট্টাঙ্গ রাজা কিভাবে মুহূর্ত কাল বাকির যে বলছেন তারা বলছেন দেব বলছেন তুমি কি আশীর্বাদ চা আর আশীর্বাদ পরে চাইব আগে বলুন তো আমার আয়ুটা কতটা এই তো অল্প সামান্য কিছু রয়েছে হ্যাঁ অল্প সময় রয়েছে বল তাহলে কি করবো ভগবত চরণের মতিনিবেশ করলেন হ্যাঁ ইয়ত্তা জানলেন আয়ুর পরিমাণটা জানলেন হ্যাঁ জেনে কি করলেন ব্যাস ভগবানের চরণে মনোনিবেশ করে চলে গেল যাননি লেখা যে খর্তাঙ্গ রাজের কথা এখন তিনি চিন্তা করলেন ভাই এই ভালোই হয়েছে তিনি সেবা অধিমন্যমান ভগবানের ভগবান শ্রীকৃষ্ণের তার কুলাদি দেবতা তার এই চরণ কমলের সেবার উদ্দেশ্যে উপাবিষৎ প্রায়ম অমর্তা নদীয়াম সেই ব্রহ্ম নদী গঙ্গা তীরেতে গিয়ে বসে পড়লেন হ্যাঁ আর এখানে বলছেন যে সেইভাবে তিনি গিয়ে যখন এখানে বসে পড়লেন সেইখানে বসে পড়ার সঙ্গে সঙ্গে তোমাদের যখন এখন বিভিন্ন জায়গায় খবর পাঠাতে হয় এখানে ভাগবত কপা হবে অমুক তুমুক খবর পাঠাতে হয় কিন্তু ঋষি মু সব অন্তর্জামী সব জানতে পেরে যেত যা এখন পরীক্ষিত মহারাজ এবার বসে পড়েছেন সাত দিনের মধ্যে দেহ ছাড়বেন তিনি পাণ্ডব বংশের রাজা যার বংশে কৃষ্ণের পূর্ণ কৃপা আছে তিনি যখন বসেছেন এটা বিশাল কিছু ভালো কিছু একটা আয়োজন হবে কিছু ওখানে সব ঋষি মুখে হ্যাঁ বলছেন তত্ত্ব উপযোগুর ভবনম্পনানা নারদ ঋষি তো খুব সুন্দরভাবে যুধিষ্ঠির মহারাজকে বন্দনা করেছেন যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে জুয়েলো বত ভূরি ভাগ জুয়েলোক বত ভূরি ভাগ হম জুনা মুনতি যে গৃহ বসতি সাব্রানু সঙ্গী প্রশংসা কর জেন জুতিষ্ঠির মাঝে तुम सौभाग्य कार आम सौभाग्य मन तुम सौभाग्यु लोके बरवत भूरी भागा जुयम निलोकेत भूरी भागा जेसाम गृहान मन ये शाम गृहा बसती साक्षात गुरो पर ब्रह्म मानो स लिंगम আরে মহারাজ ঋষি মুখে রাজ দর্শন দর্শন যাকে স্ত্রী দর্শন হ্যাঁ বিশ্বভক্ষ অসাধু আর তাহলে কেন মুনি ঋষিগুলো রাজ দরবারে যাচ্ছে মহারাজ এ রাজ সাধারণ রাজ নয় যেখানে কৃষ্ণ গিয়ে বসে থাকে কৃষ্ণ যাদের বংশেতে দৌত্যের কাজ করছে রচ্চালাবার কাজ করে সেইটা হচ্ছে যুধিষ্ঠির মহারাজ পরম প্রবৃত্ত এ রাজবংশ বাজারের রাজবংশের সঙ্গে তুলনা নয় এই জন্য সারা বছর ধরে সারা বছর ধরে মুনি ঋষি বৈশিষ্ট্য চবন ধর্ম ভরতরাজ হ্যাঁ সব চলছেন কার কাছে গৌতমী সব কার কাছেই যান ওদের বাড়িতেই যান গুরো পরব্রহ্ম মানুষ লিঙ্গম মানুষের লিঙ্গ ধারণ করে আমার পিসির বাড়ি যাবো সেখানে গিয়ে পৃষ্ণ তো ভাই সঙ্গে এই জন্য এখানে মুনি রাজ মনির ঋষিরা বোকা নয় সেই জন্য এখন সেই পরীক্ষিত মহারাজ যখন বসে রয়েছেন হ্যাঁ সে মনিব্রত মুক্ত সমস্ত সঙ্গে বিষয়ে সঙ্গ যতক্ষণ ত্যাগ না করবে এই সব বিমল আনন্দ তোমাকে স্পর্শ করতে পারবে না বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন কবে হাম হের বসি বিন্দা তার আগে বলেছে নিতায়ের করুণা হবে তার বলার হয়েছে কথা হ্যাঁ তাহলে দেখা যাচ্ছে সেখানে সব মুনি ঋষিরা এবার যখনই বিমুক্ত সমস্ত সঙ্গ এবার পরীক্ষিত মহারাজ বসেছেন তখন এবার তত্ত্রোপযোগ তত্ত্রোপযোগমুর ভবন মহানুভাব মনে সশিষা ঋষি মুিগণ তাদের নিজের শিষ্যদের নিয়ে ফুল ট্রুফ ব্যাটেলিয়ান পুরো চলছে চল চল চল সব শিষ্যদের নিয়ে শুধু নিজে না চল চল চল চল আর বিরাট ব্যাপার হবে ওখানে প্রায় না তীর্থি গমাপদে সেই স্বয়ীর্থা নিপনতি সন্ত সন্তরা করে সাধু বলে বলছে এরা তীর্থযাত্রায় যাই এরকম নাম করে তীর্থ তে যান সাধু এরা ব্যাপার না কে কে অনেক ঋষি মু কত নাম করব অত্রীর বৈশিষ্ট্য চবন শরদবান অরিষ্ট নেমের ভিগোরঙ্গির সাহায্য পারা সরি সুতো গাদি রাম উত্থো ইন্দ্রপমদ সব বহু মেদা তিথিদে হরিষ্ট সেন ভরদ্রা গৌতম পিপলাদ মৈত্রে ওর কবস কুমজো নি ভগবান নারদশ অনে চ মহর্ষে মহর্ষি ব রাজষিবর অুণাশো নৃষে সমেতান অভ্যার চা সেরসি বা ঋষিগুলোর নাম আর পরীক্ষিত আহা আমার কি সৌভাগ্য দেখো যাদের দর্শনই পাওয়া যায় না কত চেষ্টা করে সেসব মুনি দর্শন তারা নিজে থেকে চলে আসছে সব আহা। সুখ ভবিষ্ট সুখ শান্তিতে এ রাজা এবার এবার এখানে পরিষ্কার তাদেরকে বলছেন ঋষি মুি গন বলছেন এবার সেখানে বলছেন অহোব ধন্যতমা নেপাণম মহত্তমান আমরা অনুগ্রহশীল হয়েছি আপনাদের দেখুন অহো বয় ধন্যতমা নেপাণম মহত্তমান গ্রহণী অশীলা যত নিপ আছে তাদের মধ্যে আমরা তো সবথেকে ভাগ্যবান ক্ষত্রিয় বংশ যারা রাজ্যাকুলম ব্রাহ্মণ পাদ শৌচাদ বলছেন শৌচাদৌবাক্য তারা সব এসে গেছেন আমার কাছে এসে আর নির্বেদ প্রাপ্ত হয়ে এবার বসেছেন নির্বেদম দ্বিজসাপরূপ প্রসক্ত ভয় মাস ধরতে আর হ্যাঁ গঙ্গা চেবীত মনোনিবেশ করে মনকে শান্ত করে ফেলেছেন নির্বেদ হয়েছে গেছে বিষয়ের প্রতি বিন্দুমাত্র কোন আকর্ষণ নেই এবার পরীক্ষিত মহারাজ দ্বিজ উপসৃষ্ট বলছেন দ্বিজ উপসৃষ্ট হো क्षको बश तु अलम गायत कृष्ण गाथा एवं तक्षक जो कमर तो कमरा आस क्या तक्षक आज एवं कृष्ण गाथा भगवान गान करब भगवान सुनते सुनते देव बोचन दश तु अलम गाय विष्णु गाथा भगवान भगवान कृष्ण गुण गान विष्णु बना रही है कृष्ण बोल गए কৃষ্ণ ছাড়া তোরা চিন্তা করে না বিষ্ণু বলা আছে এখানে ব্যাপক শব্দটা ব্যবহারের জন্য বিষ ধ চড়াচর অনুপরমাণু সবকিছু সর্বভূতই সমস্ত ভূতে তিনি ব্যাপ্ত রয়েছেন এইভাবে যখন হলো এবার তখন কি হয়তো এবার সবাই এখানে ওপর থেকে পুষ্প বৃষ্টি করছে এখানে দেব সংঘাগণ আনন্দ করছে তারা তো জানে এরপরে কি ঘটনাটা ঘটবে ভাগবতর অমৃত বিতরণ হবে জগতে তারা জানে আনন্দে এবার নেদুর দ্বন্দ্ব বয়স্চ নেহু এবার বলছেন মুহুর দ্বন্দ্ব বয়স্চ মুহ মুহুর মুহুর দ্বন্দ্ব বিভাজাচ্ছে আনন্দে নিত্য করছে গন্দরবোড়া বাহ ভালো হয়েছে এবার প্রশস্ত ভম ব্যাকা মুহুর দ্বন্দ্ব হশু এই করতে করতে এবার এখানে একটা সিদ্ধান্ত যেটা না বললে পরে আমি শান্তি পাবন সেটা কি অনেকে আমি দেখেছি গৌড়ীয় মঠের মধ্যেও অনেক বড় বড় ব্যক্তি এরকম সিদ্ধান্ত আমি শুনেছি শুনে দুঃখিত হয়েছি এখানে আলোচনা শুনেছি কোথেকে তারা শুনেছেন আমি জানিনা কোনো জায়গায় বিশ্বনাথ চক্রবর্তী বা বড়দেব কোনোদিন কোনো জায়গায় বলেননি সেখানে বলছেন পরীক্ষিত মহারাজ যেহেতু সোনা ওই যে অর্থ করি এর মধ্যে পঞ্চম ওই যে আর জায়গা জায়গায় স্থান পেয়ে কলি আর স্থান চাইলো সেটা দিয়ে দিল অর্থ করি এই সব মৃত্যু এর মধ্যে সোনা সোনা সোনা সোনানা সোনা তো প্রাণিহিংসা ওই যে সোনা মধ্যে সার দিয়েছেন পরীক্ষিত মহারাজের মাথায় যে মুকুট ছিল মুখটা সোনার যেহেতু সোনার মুখুটার মধ্যে কে গলায় সাপ দিয়েছেন শুনে আমি হায়ায় হায় এই সিদ্ধান্ত যদি মেনে নি তা আগা করা ভাগবত ভুল প্রমাণ হয়ে যাবে যে বংশ সিদ্ধান্ত শুনে যে বংশেতে ভগবান কৃষ্ণের কৃফা রয়েছে বলছে যে বংশীতে পূর্ণ কৃষ্ণের কৃপা রয়েছে ভাগবত ভালো করে আলোচনা করলে দেখা যাবে বলা যে রাষ্ট্রীয় যোগ্য করিয়েছে সবকিছু কে করেছে কৃষ্ণ করিয়েছে তো কেন অর্জুন তো বলেছিল হ্যাঁ ন জয়ং কাঙ্ে সুখান নিচ ন বিজয়ং কাঙ্ক্ষে আমি বিজয় না। চারটেখানে কথা না সমস্ত অধিপত্য এখন আমার কোয়েশ্চেন তোমাদের কাছে যারা এই সিদ্ধান্ত করছো তাদের চরণে আমার পার্থ যাদের বংশের সবকিছু প্রাণ থেকে আরম্ভ করে অশুভী তাদের প্রাণ থেকে আনন্দ করে সব কিছু কৃষ্ণের চরণে অর্পিত রয়েছে তাদের ধন তাদের ধন কৃষ্ণের প্রসাদে কি করে কলি ঢুকে বললো মাইন্ডেড কি সিদ্ধান্ত যাদের সবকিছু কৃষ্ণের প্রসাদ শরীরটাকেও তারা কৃষ্ণের প্রসাদ মনে করে তাদের যে সম্পত্তি এটাও তারা জোর করে আনেনি কৃষ্ণ দিয়েছে সেইটাকে বলা হয় কৃষ্ণের প্রসাদ তোমরা প্রসাদ মানে কি খাওয়া বোঝো খাওয়া বোঝো নাকি প্রসাদ সেই কৃষ্ণের প্রসাদের মধ্যে কলি ঢুকেছে এটা কি সিদ্ধান্ত হলো মশাই আমি তো কিছু মাথায় ঢুকল না সব এটা তো হলো না পরীক্ষিত দিয়েছিলেন সেই মুকুটটাই তো বংশ পরম্পর পেয়েছে যে মুকুটটা কৃষ্ণ ধরেছে সেই মুকুটের মধ্যে কলি কি করে ঢুকতে পারে কোথা থেকে এই সিদ্ধান্ত এলো দুঃখিত হওয়ার কথা পরীক্ষিত মহারাজ পঞ্চ পাণ্ডবের বংশে কিছু নেই এবার তো ভাগবত কথায় জগতে নেবে আসবে কার মুখ থেকে সুকো মুখা দমৃত দেব সুকো নামক যে পক্ষী তার মুখের যে চঞ্চু ঠোঁট সেখানে স্পর্শ হয়ে সেই অমৃতময় হরিকতা আহ আরো অমৃত বসেছেন তাহলে এবার এক এক রকম বলছেন পরীক্ষিত মারের প্রশ্ন বলে যে এবার আমরা কি কি আমি কি করবো মৃত্যু তো চলে আসছে সাত দিন পরে आ ऋषि मुनिरा सब एक संगे बोलो जैगिक्षण ना ऋषि मुनिरासो विह लोकम परम बीजन बीज विशोकम है जस्वती अयम भगवत प्रधान भागवत प्रधान की बोले चे? মহা ভাগবত শুধু বলেন ভাগবত প্রধান তিনি এই যে এখানে যে দেহ ছাড়বে যতক্ষণ না তিনি দেহ ছাড়ছেন আমরা এই জায়গা ছেড়ে যাবো না ঋষিমন্ডিরা সব নিজেদের মধ্যে আমরা এখান থেকে যাব না পরীক্ষিত মহারাজ যখন যতক্ষণ দেহ ছাড়ে আমরা এখানে থাকবো কারণ ওরা জানে একটা আশ্চর্য জিনিস হবে এখন সেখানে সত্যি সত্যিই তাই হলো যখন সবার মধ্যে আলোচনা হয়েছে পরীক্ষিত মহারাজের প্রশ্ন হলো আপনারা সব এসে গেছেন আমার জীবনের অন্তিম চলে যাব এখন আমার কি কর্তব্য এই যখন নিজেদের মধ্যে আলোচনা হচ্ছে কেউ কিছু বলছেন কেউ কিছু বলছেন এইখানে এবার কি হলো এখানে এবার সুখ নামক যে শ্রেষ্ঠ তিনি এবার ল্যাংটো বাবা আস্তে আস্তে এরকম ভাবে শান্ত চলে আসছেন কোথা থেকে এলেন যিনি গোদুগ্ধ দহন কাল পর্যন্ত একটা জায়গায় ভিক্ষার জন্য একটু দাঁড়াতে পারে তারপর চলে যান কারুর জগতের সঙ্গে কোনো তার সম্বন্ধ নেই বিষয় বলে কোনো জিনিস তিনি জানেন না স্পর্শ করেন তাকে সেরকম ব্যক্তি কার আদেশে এলেন মহারাজ কে তাকে ডেকে নিয়ে এলো সে তো তখন সেখানে ছিল না এটাকেই তো বলে ভগবত প্রেরণা আমি কালকেও আলোচনা করেছিলাম এ। কৃষ্ণস্ব দিবাদ হ্যাঁ এখানে আলোচনা করেছিলাম কালকে যে যত ঋষি যারা সাধুগণ আছেন জনস্ব কৃষ্ণাধ বিস্বিত্রী নূনম ভূতানি ভাব্যানি জনার্দ জনার্দ যারা নিযোজন তারা কি জন্য ঘোরেন বলছে নুনম চরন্ত নূন্য নিশ্চিতমেব চরন্তী কি জন্য বিচরণ করেন ওই খালি কৃপা করার জন্য নিজের কোনো মাল করি পাওয়ার জন্য না কৃপা করবে আর কিছু না তাদের কোনো ইচ্ছা নেই সেই মর্যাদা তুই দিতে পারো আমি বলি যদি সেখানে উপযুক্ত ব্যক্তি না থাকে এতবার যদি বলা হয় কিভাবে ব্রত নষ্ট হবে তারপরে ব্রত ভঙ্গ করবে হ্যাঁ সেখানে ছোলার ডাল বা তার বেসনের বড়া বানিয়ে দেবে এত বার বলবার পরেও কিন্তু তার মনে রাখতে পারবে না একে বলে বদ্ধজীবের অবস্থা সাধুগুরু সময়টা কি ফেলে জঞ্জালে কি করবে জগন্নাথের প্রসাদ মানে এই জন্য এই তারা ভবিষ্যৎবাণী করে দেয় যে ভাবে ব্রতভঙ্গ হবে তারা এটাকে ব্রতভঙ্গ মনেই করে না আগুনের মতো এইগুলো তো কি দায় ভক্তিময় ঠাকুর বলেছেন সর্বশেষ কথা হলো কথা শবন কীর্তন প্রায়শ এই পরভংশ ব্যক্তিগণ এতেই লেগে থাকেন ভজনের অন্ন অঙ্গতে তাদের তথাপি জগতের তারা যেহেতু নিয়ম প্রতিষ্ঠা রাখবেন তাদের কখনো এইসব নিয়ম সব পালন করতে হবে তারা ভঙ্গ করবেন না খেজুর যদি থাকে তাদের চিনি দিয়ে গলায় চিনি খাবেন না কথাগুলো কে মানবে কাকে বলা হলো মানে হিন্দিতে ভোর ভেড়ি বাজা ভইস জীব ঘুরছে লাইন হারাচ্ছে ওর কিছু হবে না ভইসের সামনে ভেড়ি বাজালে যেরকম এর সামনে যে পুরুষোত্তম ব্রধের ফল বুদ্ধ থাকবে কিছু হবে কি করা যাবে ভগবান দায়ী আছেন যা করবেন এখানে বলছেন এইখানে পরীক্ষিত মা সুখদেব গোস্বামী এবার ভগবানের ইচ্ছায় চলে এলেন এইবার চলে আসছেন সে আসাটাই অদ্ভুত এই যে আসছেন সেটাই বলে অদ্ভুত এইবার সেখানে যখন এইসব জল্পনা কল্পনা হচ্ছে তত্রাভবদ ভগবান ব্যাস পুত্র যদৃচ্ছয়া গাম অটমান অনপেক্ষ ক সেই পরমাংস আবির্বাবল করতে গিয়ে এলো একটা পরমাংস কে দেখলি তো আনন্দ হয় সাধু এ আনন্দ হয় যাদের মাছর ব্যক্তি তাদের হয় না ইনি করতে থেকে এলেন আরে চলে এলেন কোথায় ছিলেন কোথা থেকে ঘুরে হস্তিনাপুর হয়ে গঙ্গা তীর্থ হস্তিনাপুরে আগে কৃপা করে হস্তিনাপুর থেকে ধরে এসে হাঁটতে হাঁটতে চলে এলেন সেই পরমাংশ সেই সুখদেব গোস্বামী চলে এলেন কোথায় যে সেই পাণ্ডব বংশের যে রাজা ভাগ্যবান রাজা পরীক্ষিত মহারাজ বসে রয়েছেন সেখানে কে পাঠালো থাকে ভগবৎ আছে। আসে ভগবত প্রেরণা আসে কিনা এটাই তো প্রমাণ সাতগন ভগবত প্রেরণায় যায় কথাই চলে না তারা কথাই তারা এই জন্য আমি তারপর যদৃচ্ছয়া গাঁ গাম অটমান অনপেক্ষক অলক্ষ লিঙ্গ নিজ তুষ্ট বালই রবধূত ষ্ট বর্ষ সুকুম পাংশ কুপ গাত্র চা তাও স্তু করবুজাতস আবর্লি গলুদরঞ্চ দিগম্বর বির কেশম ক্ষণ এবার চিন্তা কর কি সুন্দর বলছে সেই পরিখি মহারাজের কাছে কৃপা জন্য চলে এলেন তত্রভব গাম পুত্র অনাপেক্ষ কোন লোক বুঝতে এখানে যাচ্ছেন তিনি কেউ বুঝতে পারছেন এটা কি হ্যাঁ যদ্রুচ্ছয়া গাম অটমান অনপেক্ষ কাউ সঙ্গে কাউ লেনা দেনা তিনি এবার বিচরণ করতে করতে সেখানে এসে গেলেন অলক্ষ লিঙ্গ নিজ আবতুষ্ট কারোর কাছে পরিচয় দেন না তিনি খেয়ে অলক্ষ লিঙ্গে অলক্ষ লিঙ্গ মানে অলক্ষ লিঙ্গ মানে সে কি সে কি ব্রহ্মচারী নাকি সন্ন্যাসী সন্ন্যাসী গৃহস্থা এই রকম ভাই চলছে অলক্ষ লিঙ্গ নিজ নিজের লাভেতেই সন্তুষ্ট সাধুগুরু তুমি বাইরে থেকে লাভ দেবে নয় নিজ লাভ নিজের লাভেতে অতুষ্ট কেন আত্মনী রমতে তার পরবার ভাগবত শিক্ষা তরঙ্গ চড়েছে তার উপর এখন তো সেপারেট ব্যাপার ছিল কি চলে গেছে এখন গিয়ে কি হয়েছে বলছেন সেখানে কি বলেছিলাম আত্মারাম হলেও ভগবানের গুণাবলী শুনে তার প্রতি আকৃষ্ট হয়ে বিলীন হয়ে যান এরকম অবস্থা হয়েছে তাহলে এখন দশ দশ মানে দশ বর্ষ মানে আট গুণিত দুই দশ দুটো আট তার মানে ষোলো ষোলো বছর বয়স দাস বর্ষ সুকুমার পাদ করৌরুহবাংশ কপোল গাফ্রম কপল গন্ডদেশ এত সুন্দর মিষ্টি দেখতে কপাল গন্ড দেশ অপূর্ব শেষ আর চোখ গুলো টানা টানা হ্যাঁ অন্য সত্যকর কর্ণগুলো সুন্দর দেখতে আর কোম্ভকণ্ঠ কণ্ঠের মধ্যে সংখ্যের মধ্যে যেমন তিনটে দাগ থাকে অপূর্ব সৌন্দর্য কণ্ঠের মধ্যে তিনটে গায়ে তো কোনো আবরণ নেই দিগবাস হ্যাঁ দশ দিক নিগুড়কতম পৃথতন্ড বক্সম এখানে যে হারগুলো এগুলো বসে গেছে মাংস সুন্দর বেশ গঠন এখানে হারগুলো সৌন্দর্য হয় না এখানে এই দুটো হার এটা বসা থাকে আর এখানে যদি গোল হয় তাহলে পুরুষের সৌন্দর্য দেখতে হয় যেসব এখানে কাঠের মতো কাঠের পুতুলের মতো হয় ভালো হয় দেখতে ভালো হয় সেই জন্য বলছে নিগুড়কতম আহ পৃথতণ্ড বক্ষসম পৃথুটণ্ড বক্ষসম বক্ষস্থলেরাম চওড়া সুন্দর পুরুষের এইখানটা ছওড়া নিষ্ঠা ঢালু হয়ে আসবেন শ্যাম আর অঙ্গে সৌন্দর্য তো বলার কথা নয় প্রত্যেকটা অঙ্গ যেন নিখুত নির্মাণ করা হয়েছে শ্যামম চলে যাবে। এত সুন্দর সুপুরুষ স্ত্রী নাম মনজ্ঞ রুচিরাম রুচির স্মৃতি তাহলে এরকম রুচিসম্পন্ন আর একটা মহাভাগবত বৈষ্ণব সে এখন পাগলের মতো এসে গেছেন বাচ্চাগুলো সবাই আনন্দে সব উঠে দাঁড়ালো লেখা আছে আমি বানিয়ে বলছি না প্রত্যুত্থিতাস্ত মনে শাস নির অপি গুরবার তার গুরু বর্চসং তার লক্ষণ বোঝা যাচ্ছে না তার শরীরের ব্রহ্মচর্য এরকম তার জন্য বাবা পর বাবা যে হোক সব আসন থেকে উঠে বললেন এসে গেছে এসে গেছে মহাভাগবত আরে নিজের বাবাও দাঁড়ালেন হ্যাঁ বাবা পর বাবা ধম্য পরাশর বৈশিষ্ট্য তিত উত্তঙ্ক সব ঋষি সব উঠে দাঁড়ালেন এসে গেছে এখন এবার সে পড়িয়ে সবিষ্ণুরাত অতিথয়ে আগতায় তসময় সবার শিরসার মাতাটাকে তার পায়ের নিচে রেখে করলেন আসুন আসুন তত নিবৃত্তাহি অবধা হ্যাঁ কাণ সৌবিবেশ পূজিত তাকে আসনে বসিয়ে পুজো করলেন সবাই মিলে সবাই মিলে আনন্দ হলো তার আহা যেন মনে হচ্ছে পূর্ণিমা রাতে যেমন চন্দ্রমা পূর্ণ উদিত হয় গৌর পূর্ণিমার রাত্রে আর সমস্ত আকাশ যদি নির্মল থাকে সেই সময় যত নক্ষত্রগুলোকে চারিদিকে জড়িয়ে রয়েছে যা চুমকি বসানো আকাশের মধ্যে কি সুন্দর গৌ পূর্ণিমার চাঁদ দেখেছ কি ভালো করে আর রাস পূর্ণিমার চাঁদ দেখবে তার আলাদা শোভা থাকে সেইখানে এইবা তাকে রণ্ডব যথেন্দ্র যথেন্দ্র গহার্ষ তারা নিকট এই পরিত যেমন হচ্ছে চন্দ্র চারিদিকে গোহ তারা নক্ষত্র পরিত হয়ে যেন সোভা পাচ্ছে পূর্ব ব্যারচতলম ভগবান জথে দুর গুহার্ক তারা নিকরই ঘিরে সমস্ত গিরি রয়েছে বচেন প্রশান্ত কুন্ঠ মেদসম মুপো ভগবত প্রণম মোর্দ অবহিত কৃতাঞ্জলি রিয়া গিরা দ্বারা অনুপ্রিচ্ছন্ন অর্থাৎ যেটা অনুগত্যের প্রকাশ পায় সেরকম ধরনের বিনম্রভাবে প্রশ্ন করলেন এই প্রশ্নটা দিয়ে আজকে আমাদের শেষ করতে হবে সেটা সেই প্রশ্নটা করলেন কি বলে গেছেন এবার বুঝতে পারলেন সে গেছে এবার আমাদের আর যা কিছু পাওয়ার আমরা পেয়ে যাবো আর কোন অসুবিধা নেই অথোপ্রিচ্ছামে সংসিদ্ধিম যোগিনামুম অথোপ্রিছামি সংসিদ্ধিম যোগিনাম পরম গুরু পুরুষ সে হৎকার এটি তো প্রশ্ন অথো প্রেছামী সংিম যোগিনাম পারম গুরুম পুরুষ পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন এর ব্যাখ্যাটা কালকে একটু করে। দ্বিতীয় স্কন্ধের আলোচনা করব সেখানে বলছেন প্রশ্ন করছেন যে অথোপ্রেছামি সংসিদ্ধিম সম্যকরূপে সিদ্ধির জন্য শুধু সিদ্ধিন। নয় এই যে যোগ সিদ্ধি সব চাই না হ্যাঁ সব চাই না আর আমরা আমাদের আমাকে বলুন দয়া করে মরণশীল মানুষ যে মরে যাবে আজ থেকে দুদিন পরে কি এমন এমন কি প্রচেষ্টা করবে ভজনের অঙ্গ যাজন করবে যাতে ভগবানকে প্রাপ্ত হতে পারতপেচ্ছা আমি সংসিদ্ধিম যোগিনাম পরম গুরুম পুরুষম মৃয় মানস মরণশীল মানুষের পক্ষে যেটা কি কর্তব্য না হম বিভেতে অতি ভয়ান জৌহারক নেত্রটী রংসা অন্তঃস কেসর শঙ্কর নিরত দিগ্ভা ভিন্ন নখাগ্রা ত্রস্তি অহম কিপন বৎসল দুঃসহগ্র সংসার চক্র কদ না বাঞ্ছা কল্পৃ পাচ্ছ পথিং পাবন ভো বৈশমেভ্যো নমো নম